আবু হুরারাহ রদাহ তালন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জান্নাতে ধনুক পরিমাণের স্থান তা থেকে উত্তম যার উপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন আল্লাহ রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা তা থেকে উত্তম যেখানে সূর্যের উদয়স্ত হয়